আনাস রদিল তালানহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল সাল্লাম সাফিয়ার সঙ্গে বাসর করার জন্য অবস্থান করলেন আমি তার অলিমার জন্য মুসলিমদের দাওয়াত করলাম তার নির্দেশে দস্তরখান বিছানো হলো তারপর তার উপর খেজুর পনির ও ঘি ঢালা হলো আমর আনাসর দিল্লাহতালহতে বর্ণনা করেন যে নবী সাল আল্লাহ সাল্লাম তার সঙ্গে বাসর করলেন এবং চামড়ার দস্তরখানে হায়োস অর্থাৎ ঘি খেজুর ইত্যাদি মিশিয়ে বানানো খাবার তৈরি করলেন